বিসমিল্লাহ রহমান করতে যে কুরআনের একটি আয়াতের সামনে থমকে দাঁড়ালাম বেশ কিছু সময় আয়াতটি নিয়ে চিন্তা করলাম সুরা ইউসুফে ইউসুফ আলিহি সালামের ঘটনা বর্ণনার পর আল্লাহ তালা ইরশাদ করছেন ধারণ করে নিশ্চয় পর আমার চোখের সামনে ইউসুফ আলিহি সালামের পুরো ঘটনাটি ভেসে উঠল হজরত ইউসুফ আলিহি সালাম এক কোমলমতি শিশু যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তার মায়ের কোলকে আলোকিত করেছিলেন এই সুদর্শন শিশুটির প্রতি তার বাবা মায়ের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাছিল। অতপর সে যখন একটু বড় হলো। তখন তার ভাইরা চক্রান্ত করে তাকে কোন এক বিরাণ ভূমিতে নির্জন অন্ধকার কুয়ায় নিক্ষেপ করল যেখানে বসে চিৎকার করলেও তার চিৎকার সোনার মতো কেউ ছিল না অতপর কোন এক বণিক দল তাকে তুলে নিয়ে মিশরের বাচ্চা আজই যে মিশ্রের কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিল তিনি বাচ্চার প্রাসাদে লালিত পালিত হলেন যখন তিনি যৌবনে পদার্পন করলেন তখন বিভিন্ন ধরনের অশ্লীলতা আমি এসব নোংরামি থেকে আল্লাহর কাছে পানা চাই নিশ্চয় আমার রব আমার জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করেছেন তিনি মায়ের কোল থেকে অন্ধকার কুয়ায় নিক্ষিপ্ত হলেন অতপর কূপ থেকে তুলে এনে স্বাধীন ছোট্ট শিশুটিকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়া হলো। তিনি এই গোলামীর জীবনেও বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন হচ্ছেন সুবাহাল্লাহ এত কিছুর পরও তিনি বলছেন নিশ্চয়ই আমার রব আমার জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করেছেন অতপুর হজরত ইউসুফ আলীহি সাল সালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি বন্ধীদের মাঝেও আল্লাহার হে আমার কারাগারের সাথীরা অনেক উপাস্য ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ ইউসুফ আলিহি সালামের জীবনে এত কিছু ঘটে গেল কিন্তু সর্বাবস্থায় সকল প্রতিকূল মুহূর্তে তিনি আল্লাহ প্রতি, সন্তুষ্ট ছিলেন বিপদের মুহূর্তগুলোতে কখনোই তিনি অসন্তুষ্টি প্রকাশ করেননি বিপদ যত কঠিন থেকে কঠিনতর হচ্ছিল তার হৃদয়ে আল্লাহ ভালোবাসা ততই বৃদ্ধি পাচ্ছিল পৃথিবীর কোনো দুঃখ কষ্ট বিপদাপদ, আপদ আল্লাহর প্রতি তার সুধারণাকে নষ্ট করতে পারেনি অতপর পরিশেষে তিনি যখন বন্ধী জীবন থেকে মুক্ত হলেন কারাগার থেকে বেরিয়ে আসলেন তখন তিনি প্রকাশ করে বললেন সিজন কারাগার থেকে মুক্ত করে আমার রব আমার প্রতি অনুগ্রহ করেছেন ওয়কদ আহসানাবি ঈদ আহ্বাজানি মিনা সিজন কারাগার থেকে মুক্ত করে আমার রব আমার প্রতি অনুগ্রহ করেছেন প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করুন সকল দুঃখ কষ্টকে ভুলে গিয়ে তিনি শুধুমাত্র আল্লাহ অনুগ্রহের প্রতি লক্ষ্য রেখেছিলেন আর এটাই হচ্ছে ইউসুফ সালামের থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আলিহিম সালাম তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ আমরা তাদের আদর্শের অনুসরণ করব। আমরা তাদের থেকে শিক্ষা নিব হজরত ইউসুফ আলিহি সালুয়াল সালামের জীবনের মাঝে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতি অনুগত থাকব। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব আমাদের জীবনের উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক না কেন আমাদের জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন সর্ব অবস্থায় আমরা ঘোষণা করবো ইস্তা না আমাদের প্রতিপালক মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করছি মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে এই দুনিয়াতে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাই তো সে বিপদে পড়ে তখনই সে আল্লাহর এই ধারণা করেছে। যে করে আহমেলা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না সুরামুলকে আল্লাহ আরো এসব করছেন আমালা। যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে মুক্তি সর্বাবস্থায় আল্লাহর অনুগত থাকে তখনই সে ভেবে নেয় যে হয়তো এর মাঝেই তার জন্য কল্যাণ নিহিত আছে হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর আল্লাহ জানেন, তোমরা জানো না মুমিন ব্যক্তি তার উপর আপতিত বিপদ আপদকে তার মাফের কারণ মনে করে সে মনে করে আল্লাহ তাল্লাহ এ সকল বিপদের মাধ্যমে তাকে পরীক্ষা করছেন আল্লাহ তালা দেখছেন যে বিপদের মুহূর্তে সে কি করে এজন্যেই বিপদের মুহূর্তে সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে এ সকল বিপদ ও দুঃখ কষ্ট আল্লাহর প্রতি তার সুধারনাকে কখনোই নষ্ট করতে পারে না কারণ সে ভালো করেই জানে যে এই দুনিয়ার জীবন দিন কয়েকের সমষ্টি মাত্র এই জীবন খুব দ্রুতই শেষ হয়ে যাবে কেমতের মাঠে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ফিল বছরের গণনায় তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে তখন তারা বলবে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম এজন্যই মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে যে তার এই দুঃখ কষ্ট অচিরেই শেষ হয়ে যাবে এই দুঃখ কষ্টের পরেই সে আল্লাহ রহমতের ধারায় সিক্ত হবে তার রবের দেয়া চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাই বোনেরা যে সকল মুমিনদের মাঝে ধৈর্যের এই মহৎ গুণটি বিদ্যমান থাকবে যারা আল্লাহ রাখবে জন্য হজরত ইউসুফ আলী সালাতামের জন্য এই শুভ পরিণামটি অপেক্ষা করছিল আল্লাহ বলছেন যেখানে ইচ্ছা সেখানেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতো আর আমি যাকে ইচ্ছা তাকেই আমার রহমতের বাড়িধারায় সিক্ত করি আর আমি ন্যাকারদের প্রতিদান সমূহকে নষ্ট করি না এটা অসম্ভব বিষয় যে আল্লাহ তালা প্রতিদান সমূহকে বিনষ্ট করবেন এটা অসম্ভব বিষয় তার প্রিয় প্রতিদান বরং আল্লাহ সকল দুঃখ কষ্ট শেষে জমিনের ধন ভাণ্ডারের উপর হজরত ইউসুফ আলীহী সালামকে কর্তৃত্ব দান করলেন তাকে সম্মানিত করলেন ও প্রশংসনীয় স্থানে অধিষ্ঠিত করলেন এটা হচ্ছে সেই আয়াত যার সামনে আমি থমকে দাঁড়িয়েছিলাম যে আয়াত কিছু সময়ের জন্য যারা তাকে অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে নিশ্চয় আল্লাহ তালা সে সকল লোকদের প্রতিদানসমূহকে বিনষ্ট করেন না কেউ ভাই বোন সুতরাং তুমি যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারো তাহলে তোমার জন্য অপেক্ষা করছে মহা সুসংবাদ এই সুসংবাদ তুমি মৃত্যুর পূর্বে দুনিয়ার জীবনেই লাভ করবে কারণ আল্লাহ বলেছেন লাহুমুল ফিল ফিল দুনিয়া আখিরা। লা লা তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে ও আখেরাতে আল্লাহর কথা আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হয় না आल्लर कथा आल्लर देवाश्रुति कखो परन